এরপরে আমরা আজকের আলোচনার বিষয়গুলো সম্পর্কে আমরা আসব আমরা আলোচনা করতেছিলাম যে বিষয়টি নিয়ে এটি মৌলিক গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে আলোচন শব্দের আহ ইস্তগলামের ক্ষেত্রে দলিল গ্রহণের ক্ষেত্রে এবং দলিল গ্রহণ ও দলিল পেশের ক্ষেত্রে আলোচনা দল যেই সমস্ত মূলনীতি অনুসরণ করবে সেই মূলনীতিগুলো ষষ্ঠ মূলনীতি আলোচনা হয়েছে ছয় নম্বর মূলনীতি আলোচনা হয়েছে আজকে সাত নম্বর মূলনীতি আমরা التي احدثها الناس আকীদা করতে wajib হচ্ছে অপরিহার্য হচ্ছে শরীয়ত যেই পরিভাষা দিয়েছে শরীয়ত যেই শব্দগুলো প্রয়োগ করেছে সেই শব্দগুলো অবশ্যমীভাবে ব্যবহার করা সেই শব্দগুলো ব্যবহার করা সেই শব্দগুলো গ্রহণ করা সেই শব্দগুলো ব্যবহার করা এবং যেই সমস্ত শব্দের মধ্যে বেদায়াতিরা যে সমস্ত শব্দ আবিষ্কার করেছে বেদায়তীরা যে সমস্ত শব্দ আবিষ্কার করেছে বা যে সমস্ত শব্দ বেদায়তের কারণে আবিষ্কার হয়েছে সেই সমস্ত শব্দ পরিহার করা বর্জন করা এটা আমি বলেছি যে মূলনীতিগুলো খুবই শর্ট কিন্তু মূলনীতির মধ্যে বহু গুরুত্বপূর্ণ কথা হয়েছে প্রথম যে কথাটুকু সেটা হচ্ছে শব্দগুলো আমরা যেগুলো ব্যবহার করব সেগুলো আকৃদার ক্ষেত্রে শরীর যেগুলো অনুমোদন দিয়েছে সেই শব্দগুলো ব্যবহার করতে হবে আসুন শরীর যে সমস্ত শব্দের অনুমোদন দিয়েছে সেগুলো ব্যবহার করার ক্ষেত্রে আমাদের প্রথম আসবো আমরা আল্লাহ রব্দুল আলমিনের নামের ক্ষেত্রে আল্লাহ রব্দুল আলমিনের নামের ক্ষেত্রে সুরিয় যে শব্দের অনুমোদন দিলেছে যে সমস্ত নাম আল্লাহ রব্দুল আল্লাহ রবুল আলমিন সাব্যস্ত করেছেন এবং আল্লাহ হোসেন সাব্যস্ত করেছেন সেগুলো আমরা সাব্যস্ত করব ঠিক কিনা এবং যে নাম আল্লাহ রবুল্লা আলমিন সাব্যস্ত করেন নাই যে নাম আল্লাহ রাসুল সাল সাব্যস্ত করে নাই সেগুলো সাব্যস্ত করতে পারবো কিনা সেগুলো আমরা সাব্যস্ত করব না সেগুলো আল্লাহ আব্দুল নাম হতে পারে না সেগুলো আল্লাহ পারে না সেগুলো সাব্যস্ত করা আল্লাহ একটা শব্দ বেশি ব্যবহার করেন এমনকি আল্লাহ রবহাম ক্ষমা করে নিনা তাহাবা তাহাবিয়ার মধ্যে এর মকতাারের মধ্যে তিনিও তার মখ্তসরের মধ্যে আল্লাহ রব্দুলের নামের ক্ষেত্রে কাদিম শব্দটি ব্যবহার করেছেন কাদিমি এই শব্দটি ব্যবহার করেছেন বলা হয় থাকে মূলত যার কোন আদি নেই মানে যার কোন আগ নেই এটা হচ্ছে কাদিম কিন্তু আল্লাহ সুবাহ অথবা তার ইসলাম কোথাও কাদিম শব্দ এভাবে সুতরাং এই কালিম শব্দটুকু সরাই কোনো শব্দ নয় আল্লাহ রব্বুল আলমিনের ক্ষেত্রে এটি প্রয়োগ করা যাবে না এটি সরি কোন শব্দ নয় শেখুল ইসলাম এই ধরনের শব্দ যেগুলো আল্লাহ রব্ুল আলমিনের নামের ক্ষেত্রে অথবা আল্লাহ রব্বুল আলমীর পরিচয়ের ক্ষেত্রে যেগুলো মহান অস্পষ্টতা আছে যেগুলো মধ্যে প্রচ্ছন্নতা রয়েছে যেগুলোর মধ্যে সুস্পষ্ট বক্তব্য নেই এই ধরনের বক্তব্যের ক্ষেত্রে শেখুল ইসলাম দামিহ يحتمل المدح والذم يحتمل الخير والشر يحتمل الحق والباطل যে শব্দের মধ্যে মানে প্রশংসা হওয়ার সম্ভাবনা আছে আলমিনের ক্ষেত্রে ততক্ষণ পর্যন্ত জায়জ নেই ততক্ষণ পর্যন্ত না করা হবে তুমি এটা দিয়ে কি উদ্দেশ্য করো যেমন সাকার শব্দটা আল্লাহ সাকার অনেকখানে বইয়ের মধ্যে দেখেছি আখিতার উপর তত লেখা না থাকলে বই লিখা এটা ব্যাপার নয় এখন তো লেখক রহমতুল্লাই হয়ে যায় তিনটা বই সামনে রেখে থেকে তৃতীয় এভাবে কদিন আর এখন লিখতে হয় আরেকটা সুবিধা হয়ে গেছে বই সামনে রাখার দরকার নেই বইগুলো এখন নেটে পাওয়া যায় নেটে পাওয়া যায় এখন শুধু কার্ড পেস্ট পেস্ট করতে করতে মানে কার্ড পেস্ট করে লেখক রহমতুল্লালাই হয়ে যায় এটি আসলে বিভ্রান্তি আমরা অনেকে লেখক হওয়ার জন্য বেশি বেশি নিজেকে মনে করি যে লেখক হতে পারলে আমি মনে হয় বিশাল কিছু হয়ে গেলাম আল্লাহকে ভয় করুন আল্লাহর ভয়ে কারণে অনেকে লিখতে পারেন না অনেকে লিখে রাত্রে রাত্রে লিখেন সকালবেলা ছিঁড়ে ফেলেন না ভয়ে আল্লাহ ভয় যদি কোনো কারণে ভুল হয়ে যায় যদি কোনো জিনিস আসলে আমি যেটা বুঝেছি সেটা না হয় অন্যটা হয়ে যায় যদি আল্লাহ রসম কথাটা এভাবে না হয় অন্যভাবে বিশ্লেষণ হয়ে যায় হয়ে যায় তাহলে তো আমি বিপদগ্রস্ত হয়ে যাই এবং এটা যতদিন পর্যন্ত থেকে যাবে ততদিন পর্যন্ত আমি আল্লাহ আকুর আলমের দরবারে আমি জিজ্ঞাসার সম্মুখীন হয়ে तो कठिन शाखा कार लेखा मुहूर्ते शाखा बोलते कि शाखार बोलते बोझ आल्लाई আল্লাহ জাতের অস্তিত্ব রয়েছে এবং আল্লাহ আবুল জাতের একটা ধরন সুরত রয়েছে আকৃতি রয়েছে তাহলে ঠিক বলছি কোন সন্দেহ এটা যাই তাহলে তাকে জিজ্ঞেস করতে হবে শাখা বলতে আপনি কি সেটা স্পষ্ট করতে হবে আর যদি শাখার বলতে যে আল্লাহ আকার আমাদের মতো এরকম একটা আকৃতি রয়েছে মানুষের আকৃতি যে আকৃতি সেই আকৃতির মধ্যে রয়েছে অথবা সৃষ্টির আকৃতির মধ্যে আকৃতি রয়েছে এটা মিথ্যা তার লাইসে কাম্রী তার মতো কোন আকৃতি নেই এবং এই শব্দটুকু এটা সেলফ সালিনকেও ব্যবহার করেন কেউ ব্যবহার করেননি সুতরাং এটা সবাই শব্দ নয় সূর্য কোন শব্দ নয় এই জন্য এই সূর্য তরুমদের কোনো শব্দ নয় যদি সেটি ব্যবহার করা উচিত নয় সেটা আল্লাহ নামের ক্ষেত্রে বললাম অনূলকভাবে আল্লাহ রব্লুল আলমিনের সেফতের ক্ষেত্রেও আল্লাহ রব্দুল আলমিনের যে সমস্ত সেফাত সাব্যস্ত হয়েছে সেগুলোর ক্ষেত্রেও সুনির্দিষ্ট ভাবে আল্লাহ রবুল আলমিন যে সমস্ত সাব্যস্ত করেছে নিজের জন্য রসমুল্লাহ যে সমস্ত সাব্যস্ত করেছে নিজের জন্য সেগুলো সাব্যস্ত করতে হবে আর যেগুলো সাব্যস্ত করে না সেগুলো সাব্যস্ত করতে পারবেন না শরীর অনুমোদিত শব্দগুলো আপনাকে ব্যবহার করতে হবে বিধায়ী শব্দ ব্যবহার করা যাবে না শব্দ যতই গ্রহণযোগ্য হোক সেটা ব্যবহার করতে পারবেন না কারণ এটা বিধায়াতের একটা বড় লক্ষণ যেমন ক্যাশ ক্যাশ কি জিনিস এটা বেদাহাতি আবিষ্কা এখন আপনি বলেছেন না একটা ভালো কথা হতে পারে আমি বলছি না ভালো কথা যদি হতো তাহলে অবশ্যই পরিভাষাকে গ্রহণ করতো শরীরের মধ্যে আসতো কিন্তু যেহেতু এই পরিভাষা আবিষ্কার করেছে বেদাহাতিরা যেহেতু বেদাহাতি পরিভাষা সুতরাং এই পরিভাষা ব্যবহার করা ইসলামের মধ্যে কোন গমিকা এই পরিভাষা ইসলাম ব্যবহার করতে দেবে না এই পরিভাষা ব্যবহার করতে ইসলাম দেবে না ইসলাম এই পরিভাষা কখনো গ্রহণ করবে না অন্যতম বেটা হাতি পরিবেশে আরো বহু আছে বেটাহাতিরা হাজার রকমের পরিভাষা আবিষ্কার করেছে এখন একজন যে কোন একজন আমাকে বলতে পারে যে আছে রাকা একই জিনিস আছে কিতাব ও রাখা এক যদি আপনি হাদিসের কথাগুলো আলোচনা করা হয়েছে তার সরুফের মধ্যেও সে একই কথায় আলোচনা করা হয়েছে মানে বিষয়গুলো একই কিন্তু তাছাউকের মধ্যে কিছু দৃষ্টিভঙ্গি বা কিছু পদ্ধতি তারা আবিষ্কার করেছে সেই পদ্ধতিগুলো মধ্যে কিন্তু বিষয়বস্তু এক বিষয়বস্তু এক এখন তাহলে আপনি এক শব্দ ব্যবহার করতে পারলে আপনি তাছাউক শব্দ ব্যবহার করবেন না আমি বলবো যে না এই তাক শব্দটা যেহেতু বেদাতিরা ব্যবহার করেছে বেদাতিরা আবিষ্কার করেছে ইসলামে এই বেদাত ব্যবহার করা স্বল্প কখনো ব্যবহার করতেন না স্বল্প বেদাতিদের এই ধরনের কোন শব্দই প্রয়োগ করতেন না এই খালাম কখনো স্বল্প গ্রহণ করেননি সুন্দর অনুষ্ঠানে ছিল এরা কেউ এইমুল কালামকে সমর্থন দেন নাই যেহেতু এইমুল কালামটা বিধাতিরা আবিষ্কার করেছে এই জন্য কালামকে কখনো গুরুত্ব দেন নাই এবং কালামের এই বিষয়টি নিয়ে কখনো তারা আলোচনা করেন নাই বরং তারা أنت عمي ، فيdfisك ،'وذا يعرفه هو توييد من هي نهاية الدية توييد مايصنك فيص 근본 deixarاء. ، كان Islam ي decent Όم 누구 الآ SWميّن يكوني من اسلام غية. الإسلام مباشرuar و أية بدأ يكون يعكس. ìn� crawl؟ لأن الشيء الآست يكوني من أقربه 편 فوالألفاز المجملة المحتملة للخطأ বলা হচ্ছে যে সমস্ত শব্দ অস্পষ্ট আছে সম্ভাবনাময় আছে ভুলও হতে পারে শুদ্ধও হতে পারে এগুলো অবশ্যই সুনির্দিষ্ট অর্থ জেনে নিতে হবে যেমন আপনি বাসায় গেলেন বাসায় গিয়ে আপনি আপনার ওয়াকি বলবেন যে পানি দেন পানি দাও আপনি পানি দাও বলে যে থেকে বের হোক বানি দাও বলে যে গর্ত বের হোক এখন প্রত্যেকে বেরো হওয়ার দিকে তারা কি দিচ্ছেন এখন এটা একটা বুঝে আসছে এখন সে যদি কত মানে সবাই কান্নাকা দিকদের একত্রিত করে বলে আমাকে তারা দিয়ে আমাকে তো ছেড়ে দিয়েছে বুঝে আসছে এমন তারাকে মাসাওয়া পর্যন্ত এমন এমনকি এক বন্ধু আমাকে চিঠি এবং ফটো আছে এসে তিনি তার স্ত্রীকে ভয় দেখান তারাক দেবে বলছে আর স্ত্রী কান্দা কাটি করে সারাদিন আপনার স্ত্রী তারা কে হয়ে গেছে এবার আপনি বললেন যা থেকে বের হয়ে যা মুক্তাল সম্ভাবনা আমার আর আপনি কি তারাকে ইচ্ছা করছেন না কিছু ইচ্ছা করছেন এখন ইউস্তাফ স্যার আপনাকে জিজ্ঞেস করবে মুক্তি সাহেব এসে বলবো যে থেকে বের হয়ে যাবে কি বুঝাচ্ছেন তারাকের কথা বলতেছেন তারাক বুঝাচ্ছেন না কি যদি আপনি বলেন যে হ্যাঁ আমি তারাকে যে আমি চাইছি যে তাকে তালাক দিয়ে দেওয়ার জন্য তাহলে মাধ্যমে হয়ে যাবে বক্তব্য ছিল কিন্তু মাধ্যমে স্পষ্ট করে দেয় মাত এই বিষয়ে সুস্পষ্ট করে নেবে বিষয়টি স্পষ্ট করে নেবে পরের মধ্যে গেলেন স্ত্রীকে বললেন যে তুমি হারাব আমি হারাম মানে কি এখন এইটা আপনাকে কি করতে হবে জিজ্ঞেস করা হবে হারামদারা কি তারাক বুঝিয়েছেন না হারাম অন্য কি বুঝিয়েছেন হারামদারা আপনি কি বুঝিয়েছেন নাকি হারামদারা আপনি তার মানে তার উপর কষম করতেছেন কোনটা করতেছেন হারাম অনেকগুলো অর্থ অর্থ বহন করে শুনিয়তের পরিভাষা এখন এই শুনিয়তের পরিভাষার মধ্যে স্টেপসার করে বিষয়টি স্পষ্ট করে তারপরে এটাকে বিধান দিতে হবে কিন্তু সম্ভাবনার উপর নির্ভর করে কোনো বিধান দেওয়া হবে না সেটা হচ্ছে আপনি আপনার স্ত্রীকে ইয়ামিন দিচ্ছেন কসম দিচ্ছেন তাহলে কসম বর্তাবে কসমের উপর যাবে ও মা কেনা বা ছিলেন যদি হারাম দিয়ে বুঝান যে না হারাম দিয়ে আমি উদ্দেশ্য করছি না কিছু না এমনি তাকে ঠাট্টা করলাম তাহলে আপনার কথা বাতিল হয়ে যাবে না এটা কোনো গুরুত্বই নেই ফালতু কথা ইসলাম শরীয়তের শব্দগুলো ঠিক সৈন্যত অনুযায়ী মানে প্রযোজ্য হবে যে সৈন্যত যে সমস্ত শব্দকে যে পরিভাষায় ব্যবহার করেছে সেটাকে সেই পরিভাষায় ব্যবহার করতে হবে মূলত শরীয়তের পরিভাষার একটা গুরুত্ব হয়েছে আজকে আলোচনা একটা প্রসঙ্গ নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে সময় করে শেষ হয়ে গেছে আর কতক্ষণ চলবে আর চলবে না আর যেই প্রসঙ্গটা নিয়ে আলোচনা করতে চাই সেটা হলো শরীয়তের পরিভাষাগুলোকে আমরা আসলে গুরুত্ব না আমরা সূর্য তোর পরিভাষাগুলোকে বিকৃত করে নিয়েছি এবং এই বিষয় সম্পর্কে যখন আমি একটি আলোচনার মধ্যে তুলে ধরেছিলাম তখন আমাদের নাম যাবেন তিনি বললেন যে আপনি হয়ে এটা নিয়ে তো বললাম যে বারাবারি এই জন্য করেছি যে সূর্য যেহেতু এটাকে এভাবে নামকরণ করেছে সুতরাং সূর্য এটাকে এভাবে নামকরণ করার গুরুত্বটুকু ততক্ষণ পর্যন্ত সাব্যস্ত হবে না ততক্ষণ পর্যন্ত সেই পরিভাষাটা আমরা সেভাবে গ্রহণ না করি যেমন আশালা নামাজ আশলা এটা নাম দিয়েছে নামাজ এখন আশলা এই সরাতভাষাটুকু রয়েছে এই পরিভাষা আপনি সরাত বলতে যেটা বুঝায় সলাত বলতে যেটা বুঝায় সেটা কি আপনি নামাজের মধ্যে পাবেন কিনা নামাজ শব্দটা ফার্সি নাম আজ থেকে এসেছে তার প্রতি নম হওয়া কারোর প্রতি নম হওয়া নমস্কার করা এটা এটার সাথে সারা কোনো সম্পর্ক আছে কিনা আপনার কি মনে করেন আছে আদৌ কোনো সম্পর্ক শরাচার গুরুবাসের সাথে এই নামাজের শব্দের সাথে কোনো সম্পর্ক নাই শুধুমাত্র নামাজ বানিয়ে নিয়েছে আমরা এছাড়া আর কিছুই না শরাচের শব্দ হচ্ছে দোয়া গুরুভাষে সরাত অনেকগুলো অর্থে প্রবাদিত হয় থাকে তোর মধ্যে আলুদার আব্দুল আলমীর পক্ষ থেকে যদি সরাত হয় সেটা রাহমত্রে ইস্তাবের পক্ষ থেকে সেটা ইস্তেফবার ক্ষমা প্রার্থনা করা তারপরে যদি বাম্বার পক্ষ থেকে হয়ে থাকে সেটা হচ্ছে আলদার আব্বুল আলমের কাছে ক্ষমা প্রার্থনার জন্য দোয়া করা আলদার আব্দুল আলমের কাছে দোয়া ছাওয়া আল্লাহ আব্বু কাছে নিজের দোয়া ছাওয়া এরপরে যদি সৃষ্টি জগতের অন্য মাখন দিকে সলাদকে সম্পর্কিত করা হয় তাহলে এর অর্থ হয়ে থাকে আল্লাহ রব্বু কাছে বিভিন্ন বরখত্রের জন্য দোয়া করা বরখত্রের জন্য আল্লাহ রব্বুল আলমের কাছে চাওয়া সলাথের এতগুলো অর্থ পরিভাষায় ব্যবহার করা হয়ে থাকে যে সলাধকে যদি আপনি নামাজ পেলেন তাহলে নামাজের মাধ্যমে এই পরিভাষাগুলো বুঝতে পারবেন কিনা এটা আমরা নামাজের মাধ্যমে বুঝতে পারবো নামাজের মাধ্যমে এটা আমাদের কাছে স্পষ্ট হবে না নামাজের মাধ্যমে আমরা এটা বুঝতে পারবো না এই আসলে ইসলামী শরীরের গরিভাষাগুলো খুবই গুরুত্বপূর্ণ যেমন আসিয়াম আর রোজা মানে আকাশ বতাল পার্থক্য আর সিয়াম ইন আসিয়াম থাকেন সিয়ামের অর্থ করা হয়েছে অভিধানের মধ্যে সিয়ামের দুটি অর্থ করা হয়েছে হয়তো কমপ্লিটলি বিরত থাকা অথবা সুনির্দিষ্ট বস্তু থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম এটা শাব্দিক অর্থ আর সিয়াম রোজা যদি অর্থ করা হয় থাকে রোজার অর্থ কি রোজার অর্থ হচ্ছে কোনো দেয়া দুটো হয়তো কোনো মিল নেই কোনো ধরনের মিল নেই এখন শিয়ামকে আমরা রোজা হিসেবে জানি এবং রোজা হিসেবে আমরা জানি ইমান ইমানের শাব্দিক অর্থ কি আর ইমানকে আমরা মানে বিশ্বাস বিশ্বাস হিসেবে ইমানের মানে কিছু সম্পর্ক থাকলেও মানে মৌলিক কোনো সম্পর্ক নেই মৌলিক কোনো সম্পর্ক নেই কারণ হচ্ছে বিশ্বাস শুধু বিশ্বাসকে ইমান বলা হয় না শুধু বিশ্বাসকে না। জন্য আমরা আসলে ইসলামের যে পরিভাষাগুলো রয়েছে সেই পরিভাষাগুলোকে আমরা বিকৃত করে আমরা নিজেদের পরিভাষায় মনে করি যে ইসলামের পরিভাষাগুলোকে ব্যবহার করছি হচ্ছে যেটা সেটা হলো শরীয়তের পরিভাষা আহ সুন্দর জামাত যখন ব্যবহার করবেন তখন শরীয়তের পরিভাষার উপর ভিত্তি করেই মানে বক্তব্য এবং শরীয়তের পরিভাষাগুলোকে সরালই অর্থে ব্যবহার করা হবে আকৃতার ক্ষেত্রে এটি অপরিহার্য আকিদার ক্ষেত্রে এটি অবিরাজ্য কথা অর্থ কি কথা অর্থ হচ্ছে এই আকিদার ক্ষেত্রে যদি অন্যব্যাখ্যা করেন তাহলে আকিদের ক্ষেত্রে এটা গ্রহণযোগ্য হবে কিনা এই জন্য শরীয়তের আকিদার ক্ষেত্রে ওই আলফা সরিয়েত যে শব্দগুলো ব্যবহার করেছে সেই শব্দগুলো থেকে অবশ্যই কি করতে হবে ব্যবহার করতে হবে সেগুলোকে গ্রহণ করতে হবে যেমন আল বিকৃত করার এগুলো অব্যাখ্যা করার কোন সুযোগ নেই অথবা এমন কোন শব্দ ব্যবহার করার বৈধতা নেই যেগুলো তামিলের অবকাশ রাখে অথবা যেগুলো বেদাতি দৃষ্টিভঙ্গি বা বেদাতিরা যেগুলো আবিষ্কার করেছেন সেগুলো কোন অবস্থায় আকিলার ক্ষেত্রে গ্রহণযোগ্য নয় এটি শব্দের ক্ষেত্রে আলোচন জামাত অত্যন্ত সতর্কতার সাথে অগ্রসর হতেন এর কারণ আছে কারণ হচ্ছে শব্দ মূলত মানুষদেরকে শহীদ ধারণা থেকে বিকৃত করে দেয় শহীদ আলানা থেকে বিকৃত করে দেয় কারণ আপনি যদি সুবিধার নামটা ইহসানের সুবিধা নামেন ইহসান শুনকরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে জিবরীল মুদবলেছেন আন তা'বুদাল্লাহা কান্নাকা তারাহু ফাইনলাম তাকুম তারাহু فانه ইয়ারাকে كده ইহসানের ই ধারণাটা কুনেন আন তা'বুদাল্লাহি তুমি আল্লাহকে রবুল্লাহকে ইবাদত করবে তা'ন্নাকা তারাহু মানে তুমি এই পরিভাষা ব্যবহার করে না এবং সুবিদাদিদের মূলত এটা উদ্দেশ্য নয় মুরাকালার মধ্যে সুবিবাদীদের উদ্দেশ্য এটি নয় মুরাকালার মধ্যে সুবিবাদীদের উদ্দেশ্য হচ্ছে তারা মোরাকাবার মধ্যে ওই বন্ধু ধর্ম যে জ্ঞান আছে সেই জ্ঞান তারা করে থাকেন সুনির্দিষ্ট করে একটা অনির্দিষ্ট খাবার করবেন পেশকের ছবির উপর আপনি চোখ বন্ধ করে বিশ্বকের ছবির উপরে আপনি খুব দান করবেন এই চোখ বন্ধ করে ধ্যান করতে করতে করতে করতে ঈশ্বর বলে দিয়েছে যে যত যত বেশি আমার উপর দান করতে পারবে তত বেশি মানে আস্তে আস্তে কাশ ফতে হতে তুমি আল্লাহ রব্ল আলমিনের চলে যাবে আল্লাহ রহমিনা আর বলবো যে না শহীদের পরিভাষা এই স্থান এটাকে এহস্তান রেখে দেন এটাকে মোরাকাবা ব্যবহার করবেন না এটা যেহেতু শরীত মোরাকাবা হিসেবে উল্লেখ করেনি সুতরাং এটা মোরাকাবা নয় মোরাকাবা এটি সুফিদের পরিভাষা সুতরাং সুফিদের এই পরিভাষা বেদাতি পরিবাসা যেহেতু বেদাতিটা আবিষ্কার করেছে সুযোগ এটা বেদাতি পরিবেষা হওয়ার কারণে বেদাতি পরিবাসাকে বেদাতি হিসেবে রেখে যেমন একটা বেদাতি কথা আমি আপনাদের কাছে বলি আমার আজকের আলোচনা প্রয়োজন সেটা হচ্ছে একটা পরিভাষা আছে আধ্যাত্মিকতা এটা কি পরিবেষা আসে স্পিরিচুয়াল আধ্যাত্মিকতা মানে এটা এমন একটা সাথে ইসলামে হয়তো আপনার কাজ সেটা কাউলি হবে মুখের মাধ্যমে হবে ঠিক আছে মুখের মাধ্যমে হবে অথবা ফেয়নি হবে আপনার অঙ্গ মাধ্যমে অথবা এত কালই হবে কালবি হবে অন্তরের মাধ্যমে অন্তরের মাধ্যমে হবে কিন্তু আধ্যাত্মিকতা বলেন ইসলামের মাধ্যমে ইসলামের পরিভাষার পরিপন্থী এটি মূলত সুফিরা আবিষ্কার করেছে এবং এটি আবিষ্কার করেছে মূলত যারা মনে করে থাকে যে আত্মা পরমাত্মার সাথে সম্পর্ক হয় এই পরমাত্মার সাথে এই মহাসম্পর্কের নাম হচ্ছে আধ্যাত্মিকতা যেটা আসলে মানে কোন ধরনের মানে স্বাভাবিক কোনো দৃষ্টির মাধ্যমে যেটাকে অবলোকন বা যেটাকে আয়ত্ত করা সম্ভব নয় সেটা হচ্ছে আধ্যাত্মিকতা এটার সাথে ইসলামের সামান্যতম কোন সম্পর্ক এই পরিভাষাটুকু ইসলামের গ্রহণযোগ্য নয় এবং এটি বর্জনীয় পরিভাষা এটা বেদাহাতি পরিভাষা এই বেদাহী পরিভাষা গুলোতে আমাদের মধ্যে সবচেয়ে বেশি এবং আমরা দেখবেন যে আমাদের মাস সহ আরম্ভ করে এমনকি বহু আলোচক মানে বহু ভালো আলোচক ও খবর নেই মানে এগুলো সম্পর্কে খবর নেই তারা মনে করেন মানে এই আধ্যাত্মিকতায় পরিভাষাটা একটা উত্তম পরিভাষা আসলে এটা ইসলামী পরিভাষা নয় যে জন্যভাষা রয়েছে সেই পরিভাষাকে গ্রহণ করতেন এবং বেদাতি যে পরিভাষা আছে সেই পরিভাষা তারা ইস্তে ক্ষেত্রে কখনো গ্রহণ করতেন না কখনো গ্রহণ করতেন না এবং বেদাতি পরিভাষাকে তারা প্রাধান্য দিতেন না সেটা বেদাতি পরিভাষা যদি স্পষ্ট হয় তাহলেও সেটা বর্জনীয় আর স্পষ্ট যদি হয় তাহলে সেটা স্পষ্ট করে সেটাকে বর্জন করতে হবে আমরা যে উদাহরণ উদাহরণে সম্পৃক্ত যদি আকিদার উপর আপনাদের কিছু স্পষ্ট আইডিয়া থাকে তাহলে আপনাদের এই বিষয়গুলো বুঝতে উপলব্ধি করতে সহজ হবে আমরা আজকে এই সাত নম্বর যেই মূলনীতি রয়েছে সেই উপর আলোচনা করেই আরেকটি পয়েন্ট আসছে কিন্তু এই আর লম্বা মানে আবার আমাকে রিপিট করতে হবে যদি আলোচনা করতে হয় সেটা হচ্ছে নবী এবং রসুলরা যে নিষ্প এটা অনেক দীর্ঘ আলোচনা রয়েছে এ সম্পর্কে আলোচনা জামাতের যে রয়েছে উপর মানে যদি শুরু করি তাহলে আমরা শেষ করতে না এই জন্য আজকে শুরু না করে যদি প্রশ্ন থাকে আমরা প্রশ্নের উত্তর দিব আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা আর কোনো প্রশ্ন নেই বলো অনেক প্রশ্ন জমে গেছে আর কোন নতুন প্রশ্ন নেই বলি একটা প্রশ্ন আমাদের ইমেল গ্রুপে দিছে একজন যে গতকাল নিকটতনের কোন মসজিদে গতকাল জুমার সময় খুব ফদিরত পণ্না করতেছিল তার প্রশ্ন ছিল যে এই মসজিদে জেনে শুনে নেক্সট টাইম কোন অসুবিধা নেই মসজিদে এই ধরনের বিভ্রান্ত লোকগুলি থাকবে আর আমরা আমাদের খেয়াল রাখতে হবে যে মানে এগুলোকে আমরা একদিনে মসজিদ গুলো বর্জন করে দিলে তাহলে মসজিদকে শেষ পর্যন্ত শয়তানি দফল করবে এখন পর্যন্ত চলে আসবে মানে হক কথা বলার জন্য মসজিদে যাওয়াটা উচিত মসজিদে যাওয়াটা উচিত এবং সেটা মসজিদ গুলোতে গিয়ে মসজিদের লোকদের মধ্যে দাওয়াতি কাজ করা দরকার সেই জন্য বরং ইমাম সাহেবকে মানে সেখানে প্রশ্ন করে প্রশ্নবিদ্ধ করে যাতে এ ধরনের কোন বক্তব্য না দিতে পারে যে তিনি যাতে করে স্পষ্ট মানে সহি বক্তব্য যেটা আছে সে সম্পর্কে আমরা জানি যে সহি বক্তব্য হচ্ছে এই এর হাদিস যেগুলো রয়েছে গুলো মিথ্যা হাদিস এবং দুর্বল হাদিস আপনি যে বলতেছেন এগুলো যদি সব বলতেছেন তাহলে না বললে হয় না যদি সেভাবে মানে মানে মেসেজটা পৌঁছায় দেওয়া যায় অন্তপক্ষে মানুষের মধ্যে কনফিউশন তৈরি করা যায় আমি বিভিন্ন আলোচনা করি যে এই আলোচনা তৈরি করে দিব কনফিউশন তৈরি করলে অভাবে এই লোকরা মানে তাদের যে একটা ধারণা ছিল এই বর্ধমান ধারণাটা শেষ হয়ে গেল ভেঙে গেল এই বর্ধমান ধারণাটা ভেঙে গেল এখন সেই মানে চিন্তা করবো যে আসলে ব্যাপারটা কি আসলে ব্যাপারটা মানে ব্যাপারটা কি করতে করতে দেখা যাবে যে সে জানার একটা মানে অবস্থা তৈরি হবে আস্তে আস্তে জানার পথ উন্মোচিত হবে জানার এবং আপনি চলে আসবেন এর অর্থ কি এর অর্থ হলে আপনি নিজেকে ঘুটায় ফেলবেন নিজেকে মোটামুটি কোনো সুযোগ নেই আমরা মসজিদ থেকে এমনি আসবো এটার সুযোগ নেই আমরা মসজিদে যাবো মসজিদে কাজ করব মসজিদে দাওয়াতি কাজ করব, এটাই হচ্ছে আমাদের মূলত কাজ এবং সেটাই চেষ্টা করা দরকার আল্লা সুবাহ প্রতি রাতে নিচে নেমে আসেন এবং বান্দাদের ক্ষমা করেন তারপরে মতনের শেষ তৃতীয় প্রহরে এটা আল্লাহ রব্লুল আলমিন নেমে আসেন এবং মানুষদেরকে ক্ষমা করেন সুতরাং এটা সহিদের সাথে এটা কোন কন্ট্রাডিকশন নেই এবং এটা ভিন্নভাবে বলা কোনো দরকার নেই এ রাতের অতিরিক্ত ফুচিলতের জন্য এটি প্রমাণিত নয় এটা সত্য কথা ঠিকই বলছেন একটু পরিষ্কার করবেন বার্মিকিরা হচ্ছে এদেরকে বাড়ানোটা বলা হয়েছে মানে এরা একটা একটা দল মানে অগ্নিপুজারক ছিল মূলত এই অগ্নিপুজারকরা এক সময় ষষ্ঠীর শেষের দিকে ইসলাম গ্রহণ করেছে অগ্নিপুজারকরা আহ এরা বেশিরভাগই হয়তো ইরান বাইরানে ইরানের আশেপাশে কোন এলাকা থেকে তারা ইসলাম গ্রহণ করেছে পরবর্তী সময়ে এটা একটা জাতির নাম এটা একটা জাতির একটা গোষ্ঠীর নাম এদের মানে পরিপূর্ণ পরিচয় জানতে হলে আমাকে আবার আরেকবার দেখতে হবে হয়তো বর্তমানে এরা মানে এদের কি পরিচয় রয়েছে বর্তমান পরিচয় সম্পর্কে আমার জানা নেই মেয়েরাজের রাজনীতি রাসুল্লাহ সদ শাহুদ লাভ করেছেন মরণাটি ছিল কিনা এটা শুধুমাত্র একজন মরণাকারী তার তফসিলের মধ্যে কোন রকম সনদ ছাড়া এমনি উল্লেখ করে দিয়েছেন এবং এটা রকম লিখে করে অনেক আলোচক অনেক লেখক অনেক গ্রন্থ প্রণেতা ওই অনেক লেখক অহমতুলা যারা বই দেখি লেখক লেখেন এই ধরনের শেষ পর্যন্ত সবগুলো বইয়ের মধ্যে এগুলো লিখে দিয়েছেন এগুলো কোনো বৃত্তি নেই এগুলোর কোনো বৃত্তি নেই একেবারে এইটার কোন সদিনই মানে এই বর্ণনার কোন সনদিনী এটা একেবারে সনদবিহীন একটি বর্ণনা এটি কোন শহীদ সনদে সাব্যস্ত হয়নি লা লাহু ভিত্তিহীন একটি বর্ণনা রাসুল উল্লাহম দিকে সম্পর্কিত করা হয় তাকে যেটা যেটা রাসুল উল্লাহ স্লাম করেছেন কিনা কোন ধরনের সহিমনকি দুর্গ বর্ণার মাধ্যমে সাব্যস্ত হয়নি আল্লাহকে কি সৃষ্টিকর্তা বা বিষ্ণু বলা বলে ডাকা যায় সৃষ্টিকর্তা আল্লাহ রুবুল্হামকে বলা জাহেজ রয়েছে সৃষ্টিকর্তা আল্লাহবুল্লকে বলা যায় কিন্তু বিষ্ণু বিষ্ণু এটা বলা জাহেজ নেই এবং সুনির্দিষ্ট পা রাখবে নাকি হাত রাখবে মাটিতে হাত রাখার বিষয়ে অধিকাংশ আহিস বক্তব্য দিয়েছেন দুটি শহিদ সাব্যস্ত হয়েছে দুটি শহিষ আমাদের হয়েছে সারা পৃথিবীতে একদিন ঈদ পালন নিয়ে একটু আলোচনা সারা পৃথিবীতে একদিন পালন করা নিয়ে আমরা আলোচনা করব না যেহেতু সারা পৃথিবীতে একদিনে সূর্য উদয় হয় না অস্ত যায় না চাঁদে উঠে না সুতরাং পালনের ব্যাপারে তোমরা রোজা রাখো চাঁদ দেখে তোমরা সিয়াম পালন করো ইফতার করো ঈদ দেখে চাঁদ দেখেই আমাদের ঈদ করতে হবে চাঁদ যদি না দেখি তাহলে আমরা ঈদ করবো না এটাই হচ্ছে শহীদ আলোকে সহি বক্তব্য ব্যাংকের চাকরির ব্যাপারে ইসলামের বিধান কি ব্যাংকে চাকরি করা ইসলামী জায়েজ কিন্তু সেটি সুদ ভিত্তিক বা কনভেনশনাল যে ব্যাংক রয়েছে এগুলোতে কোনো অবস্থায় জায়েজ নেই যেহেতু সেখানে আছে। যদি ব্যাংকের এমন কোনো শাখায় চাকরি করে যেখানে ইন্টারেস্টের এর কোন কারবার নেই তবে চাকরি কি হালাল না যদি সুদ ভিত্তিক ব্যাংক হয় তাকে এই চাকরি হালাল নয় এই চাকরি থেকে নিজেকে গুটিয়ে নিতে হবে বিশ্ব ব্যাংক এর বাংলাদেশের শাখায় ইন্টারেস্ট এর নেই এমন বিভাগে চাকরি করা বিধান কি বিশ্ব বিশ্ব বাংলাদেশ শাখায় নাই কিন্তু বিশ্বব্যাংকের মূল কাজই হচ্ছে সারা পৃথিবীতে সুদকে ডাক্তরাইজ করা মানে বিশ্ব সুদের মূল মূল কাজই হচ্ছে সুদের উপর এবং পুরা লেনদেন হচ্ছে সুদের ভিত্তিতে সুননাথ নফল মুস্তাহ মুবা এগুলো সংজ্ঞা উদাহরণ দ্বারা বলবেন না এত লম্বা আলোচনা আমরা করতে পারবো না শৈল না। আজকে অনেকগুলো প্রোগ্রাম করে আসছি ক্লাস করে তারপর এখানে আমি আলোচনা একই পরিভাষা এগুলোর এক বোঝা আসছে এগুলোর এক পরিভাষা বলা হয় আলমেন্দনীয় যেটা যে ব্যাপারে মানে উৎসাহিত করা উৎসাহ করা হয়েছে যেটা পছন্দনীয় যেটা ভালো কাজ এটাকে এক পরিবার অথবা হয় তাকে এমনি ভালো কাজ নফল অতিরিক্ত নফলটা অতিরিক্ত কাজ আর মুবা হচ্ছে এমন কাজ যে কাজ করলে তাকে তিরস্কার করা হবে না তাকে শাস্তি দেওয়া হবে না তাকে স্বভাব দেওয়া হবে না নেই আল্লাহ আব্বুল এ বাদত সাব্যস্ত হয় না এর মাধ্যমে আল্লাহ আবুল এ বাদত করা যায় না শুধু এমনি মুবাহ এমনি জাহেজ করা হয়েছে ভান্দাদের উপর রহমত দয়া করার জন্য ভান্ডাদেরকে আল্লাহ রাবুল আলহামীন বিশেষ করে অনুক্রম করার জন্য মূলত মুবাহ করেছেন মুবাহ যেটা জায়েজ মানে এই কাজটুকুকে শুধু মানে যাতে করে কঠিন না হয় সহজ করার জন্য তারা বিপদে না পড়ে একটা পথ তাদের জন্য সেটা হচ্ছে মুবাহ মানে এই মুবাহ কাজ যেমন যে সমস্ত কাজগুলো আছে সেগুলো হচ্ছে মানে যেগুলো হালাল জায়েজ কাজ সেগুলো যেমন তারাক দেয়া একটা তারাক না দিলে যদি তারাকে যদি মুবাহ না করা হতো তাহলে কত বিপদে হয়ে যেত জানতেন কিনা কারণ কোন একজন ব্যক্তি যদি মানে বিয়ে করে একটা বিপদের মধ্যে পড়ে যায় তাহলে সেই বিপদ থেকে বের হওয়ার একটাই পথ সেটা হচ্ছে কি তালাকের মাধ্যমে কথা অধিকাংশ মিথ্যা বই আর অধিকাংশ মিথ্যা মাধ্যমে মাধ্যমে নিয়ামুল কোরআন নাম দিয়েছে কিন্তু নিয়ামুল কোরআন নয় আসলে এটা এর মধ্যে যথেষ্ট রয়েছে যদি সহি না এগুলো পড়া উচিত তারপরে হক কিতাব যদি আল্লাহর কিতাব যদি সব ঠিক ভাবে উপলব্ধি করতে পারেন তাহলে আর এত বই এত সময় কোথায় আসলে তো কোথায় আপনারা এত সময় বের করতেছেন কোথায় আমি তো কোরআন এবং আদি সারা উপন্যাস উপন্যাস পড়ার সময়ই পাচ্ছি কোথায় আপনাদের কি বিক্রি করা যায় এগুলো বিক্রি করা যায় তবে এগুলো মানে পুরিয়ে ফেললে ভালো যেহেতু মানে এগুলো প্রচার করা উদ্দেশ্য প্রচার করা উদ্দেশ্য বিক্রি করা যায় যেহেতু বিক্রি করা হারাম নয় মোবাইল ফোনে কোরআন অনেক সময় মোবাইল নিয়ে টয়লেটে যেতে হয় সেখানে টয়লেটে যেরকম অসুবিধা নেই আপনি সেটা মোবাইল মানে কোরআনেকালীন অথবা হাদিস অথবা এ ধরনের কোনো কিছু টয়লেটে এগুলো কি করবেন না ওপেন করবেন না টয়লেটে মোবাইল ওপেন না করলে এগুলো কিন্তু কারণ এই এই মোবাইলের ভিতরে যা কিছু আছে এটা কি মানে টয়লেটের মধ্যে আছে নাকি না এটা মোবাইলের মেমোরির মধ্যে এটা কিছুই না মেমোরি এটা কিছুই না করে যদি আপনি এক বছর সময় নিয়ে যদি মেমোরির মধ্যে এটা বের করার চেষ্টা করেন কিছু পাবেন নাকি মেমোরির মধ্যে না যায় কিছুই না এটা এটা ব্যবহার করবেন না মানে কোরআনকালীন টয়লেটের মধ্যে গিয়ে সেটা ওপেন করবেন না টয়লেট গিয়ে কোরআন তেলা শুরু করবেন না এটি জায়জ নেই কোরআনের সবে বরাদ সম্বন্ধে কোন সুরার কোন আয়াত এসেছে তার অর্থ কিনা কোন সুরার কোন আয়াত আস নেই তার অর্থ নেই কোন আয়াত আস সম্পর্কে এসেছে। যদি কোনো গাধায় বলে যে পুরানকারী লাইলা তুল কদের সবাই গলাতে হয়েছে তাহলে আমি বলবো যে এটা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম গাধা ঠিকই এটা আলী তরফের যে গাধার বর্ণনা রয়েছে আল কাফির মধ্যে এ চেয়ে নিকৃষ্টতম গাধা বুঝে আসছে কারণ হল মানে কোরআনে কারিমের এই বক্তব্য থেকে স্পষ্ট হচ্ছে বলা হয় না এটা হাদিস আর দোয়া বলোদত এবং দুয়া দুটা একই অর্থে প্রবাহিত হয়ে থাকে দুটার একেবারে স্ট্যাটাস সমান দোয়া দুটা সেটাই ইবাদত এর জন্য দোয়া জন্য এ বাদতো আল্লাহ রাবুল দোয়া কোন অবস্থায় করা যাবে না তেমনি ভাবে এ বাদতো কারোর জন্য করা যাবে না দোয়াও কারোর জন্য করা যাবে কারো কাছে করা যাবে না আমি যদি বলি যে নামাজি এ বাদত এতে কি ভুল হবে অবশ্যই ভুল হবে অবশ্যই ভুলবাণী মহাবুল হবে এ বাদতো অনেকগুলো ইস্তহাদ করে আমি আবিষ্কার করলাম যে নামাজই ইবাদত এটা ডাক উল্লাহ বলেছেন কিনা বরং নামাজ ছাড়া অসংখ্য ইবাদত রয়েছে ফজ ইবাদত না সিয়াম ইবাদত না সেগুলো ইবাদত আপনি নামাজ ইবাদত কিভাবে বলতে কার আমি তো জানি না সুতরাং আমল নামা থেকে দেওয়ার আগেই পরিশোধ করে দিন আমল থেকে দেওয়ার আগেই পরিশোধ করে দিন আর এটা কিভাবে সম্ভব এটা কিভাবে সম্ভব মানে স্ত্রীর হকটা আপনি মানে মানে একেবারে বিমালুম ভুলে মানে স্ত্রীর ভুলে আছেন এরপরে আপনি মনে করতেছেন যে না মানে স্ত্রীর বরং বিয়েটা মানে মহরটা যথাসময় আদায় করে দেয়া এবং সময় আদায় করা সেটা উচিত আর যদি কেউ ঢিলে করেন তাহলে তিনি এই ঋণের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এই প্রচারের জন্য অলিমা করাটা জরুরি এটা বাসের বাসা রাতের পরের দিন এটা বাসা রাতে পরের দিন এটা মূলত বাস রাতের আগে হওয়াটাই হচ্ছে সুন্দর যদি কেউ আগে না করতে পারে পরে করবে কিন্তু অলিমা এই उत्तम जेहतु आ अलिनुबी तुम्हारा विवाह एलान करो मूलान साथीमारे सम्पर्क रही है लोकर आत्मस्वजन जानते वि मुखे मुखे बढ़े इसे की অতলোকে মুখের মধ্যে একটা মিষ্টি ঢুকায় দিয়ে বলে যে বিয়ে হয়েছে তাহলে আপনাকে দেরিয়াতে হচ্ছে বলা কীপতে আর আপনার চেয়ে বলা কীপতে আর থাকবে না আপনাকে সবাই বলবে যে এই লোকটা একটা লোক বুঝলেন বিয়ের খবর দিচ্ছে অথচ মানে না খাওয়ার না মিস্ত্রি করা আয়োজন এই আপনি বিয়ের ঘোষণার সাথে এই অলিমা করা এবং এটা মূলত বিয়ের সম্পর্ক বিয়ের সাথে এটা সম্পর্ক হয়েছে বিয়ের ঘোষণাটা যাতে করে বলন্ধ হয় সবার কাছে পৌঁছে এই জন্য মূলত ইসলাম এই অনুমোদন দিয়েছে হা যাওয়া বিয়া মোহাম্মদ আলহিউ আসালসাল্লাম শেষ হয়ে গেছি